manakezulhuda.com alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa شرور billahi min shururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may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 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه السلاة والسلام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 কমাবারুক রহিম ওলা আল এবারিম ইন্ন কমিদি বলা গলা কমালি কে জমি হসনত জমিয়ালি সল্লু আলি শবাহ আসে পোরে কমালি কমালি আলি রে মে কাবা বনে মেরে মধুবন আলহামদুলিল্লাহ আয়োজিত মোহতি ওয়াজ মাহফিল তফসির কোরআন মাহফিল মের মোতারম সভাপতি উপস্থিত হাজার গ্রাম মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা বরদার মা বোনেরা আল্লাহতাল নির্দেশ করছেন ন্যাকদের কাছে বেশি বেশি যাইতে আয়াত আল্লাহ বলতেছেন আল্লাহকে ভয় করো ন্যাক্কারদের মজলিশে বেশি বেশি যাও এটা আল্লাহর একটা নির্দেশ নাক সঙ্গের কাছে যাও আল্লাহ আদেশ করলেন কারণ নেককারদের পরিবেশে নেককারদের সহবতেই মানুষকে নেক বানাবে আর অসৎ অসৎসঙ্গ অসৎসঙ্গ মানুষকে অসৎ বানাই ফেলবে সৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ এই জন্য আমাদের মুরব্বীরা বলে যে নেক মজরিসে বেশি বেশি যাও প্রতিনিয়ত প্রত্যেক দিন কোনো না কোনো নেকরের মজরিসে যায় বসো সহবত তোমাকে ন্যাক বানাবে আর অসৎ লোকদের সঙ্গ নিলে তুমি অসৎ বদকার হয়ে যাইবা এজন্যে ইসলামে কিছু কিছু কাজ বেশি করা তার ভিতরে একটা হলো নেক করে বেশি বেশি যাওয়া মুসলমানরা বেশি বেশি শকর করবে একটু আগে আপনাদের বললাম না যে শকর করেন বলেন আলহামদুলিল্লাহ আর কাসরাতে শকর বেশি বেশি সুক্রিয়া আদায় করবে এগুলো শরীয়তের বিধান যে মুসলমান বেশি বেশি শকর করবে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কালিমা হইল শুক্রিয়ার কালিমা আলহামদুলিল্লাহ কেউ যদি শুক্রিয়া আদায় করে তাহলে আল্লাহ তালা তার উপরে খুশি হয়ে যায় আর আল্লাহ যদি শকর না কর তাহলে আজাদ দিব শকর করলে নিয়ামত বাড়াই দিব বেশি বেশি শকর করা আল্লাহাল বলতেছেন লা যদি করি আর যদি আমার তাহলে কিছু কিছু এবারও বেশি করতে বলছে না আল্লাহ ওইগুলো বলতেছিলাম তাই না একটা বললাম কচরাতে সহবতে আহ দ্বিতীয় আর একটা বলছি কচরাতে আর একটা কাজটাতে বেশি বেশি করা। যে যত বেশি জিকির করে সে আল্লাহ পেয়ারা করবে আল্লাহ নির্দেশ দিতেছেন আল্লাহ বলেন হে ইমানদারেরা তোমরা যেকের বেশি বেশি করে করো আল্লাহর নাম বেশি বেশি জপ সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকা করো। তার মানে শুধু সকাল আর শুধু বিকাল নয় সকাল থেকে সন্ধ্যা আবার সন্ধ্যা থেকে সকাল পুরা সময় তোমরা আল্লাহ তালাকে স্মর স্মরণ করো ডাকা করো যেমরা বেশি বেশি করে আল্লাহর নাম জপ বেশি বেশি আল্লাহর নাম জপা আমাদের তো সারাদিন আল্লাহর আইতে চায় আইতে চায় না আল্লাহ তালার নাম লইতে চায় না আলহামদুলিল্লাহ বলতে চায় না সুবাহ আল্লাহ বলতে চায় না আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ডাক দিতে চায় না আল্লাহ যদি আল্লাহ বলে কামাই দরকার নেই তোদের রুজি করার দরকার নেই তোদের ঘুমের দরকার নেই তো দরকারই আমি দেই কিন্তু আমার বান্দারে আমি কত দরকার কত ব্যস্ত করে রাখছি খানা ছাড়া ड दिल तीध हमारे बान्डा डाक से आल इमरान একশো এক নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওত করছে আয়াতিমায় আল্লাহ তালা দেখি বলতেছেন তুম মুসলিম আল্লাহ তালা বলতেছেন আয়াতে আল্লাহ তালা ইমানদার বড় আদর করে ডাকতেছেন দায় কে তোমরা আল্লাহ করার মতো কিন্তু তোমরা মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে তোমরা কিন্তু কবরে আইস না মুসলমান না হয়ে কিন্তু তোমরা মরো না তার কারণ হলো। কোন বান্দা যদি মুসলমান হয়ে মারা যায় তো সেসলমান সোজা আল্লাহর কাছে যায় আর কেউ যদি মুসলমান না হইতে পারে মুসলমান না হইলে কিন্তু কবর থেকে তার জাহান্নাম শুরু হয়ে যায় মুসলমান হয়ে আল্লাহ মৃত্যুর মুখোমুখি যাইতে বলছেন মৃত্যুবরণ করতে বলেছেন মুসলমান হয়ে हजीर शरीफ मृत्युररण बसि करते मृत्यूर स्मरण कर जर भूर स्मरण गुना करते हार क्या सामने आसले पर मृत्यु मृत्यु कारण ये मतर मे गुणारे बाश्चित मृत्यु संबंध बोला जाए कि কেউ যদি জানে যে মৃত্যু কেউ যদি দেয় তখন সে আর গুনা করতে পারে না ইয়াদের মত বেশি বেশি করা মৃত্যুর স্মরণ বেশি বেশি করা আল্লা তালা এই জন্য বলতেছেন তোমরা কিন্তু মুসলমান না হয়ে না মুসলমান না হয়ে আল্লাহ মর্তিমানা করেছেন মুসলমানি কাকে বলা হয় শুধু কালেমা পড়ার নাম কিন্তু মুসলমানই না কালেমা পড়লে ইমান এটা হলো কালেমাটা হলো বর্তি ফরম কেবলমাত্র ইমানদার হয়ে মুসলমান হিসেবে নাম লেখাইছে এবার তাপওয়ার মাধ্যমে মাধ্যমে মুসলমান মুসলমান একটা সিলের নাম নয় যে মুসলমানই করাইলাম আর মুসলমান এরকম কোন কিছু নয় মুসলমানি বুয় গরদান নেহাদ হলো পূর্ণাঙ্গ আত্মসমর্পণের নাম শুধু সিল নয়। কমপ্লিট আল্লাহ তালার কাছে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ তালার কমপ্লিট বিধানের উপরে চলা আল্লাহ তালার অপছন্দের কাছ থেকে নিজেকে কমপ্লিট বাঁচায় রাখার নাম হলো মুসলমানি গর্দান নিজের আল্লা আল্লাহ সামনে ঝুকায় রাখা এটা নাম হলো মুসলমানি কখনোই আল্লাহ বিধানের বাইরে গর্দান না খোলা কখন মুসলমান হব এই মুসলমানিটা কখন অর্জন করব আমরা যে মুসলমান আমরা তো খালি ছিলের মুসলমান আমাকে ওই যে মুসলমানি করে সিল লাগাইছে এই মুসলমান আমাদের এবাদতের মুসলমানি আমাদের আছে এখন নাই আমাদের মুসলমানের মুসলমানি না বাসে কিন্তু আমরা মুসলমানার আর আমাদের আখালাক চরিত্রে আমাদের মুসলমান মনে হয় না जीवन एक जगह मनीषी जीवन एक जगह से खीष्टाना एक मनीषी এক নাম্বার জায়গাটা আপনার আমার নবীকে দিচ্ছে তার একশো মনীষীর আপনি খ্রিস্টান হইয়া একশো মনীষীর জীবনী এক জায়গায় পেরা এক নাম্বার নামটা মুহাম্মাদুর রসুল দিলেন তা আপনি মুসলমানের না কেন মুসলমান হয়ে যান সে তখন জবাব করেছে আমি তো আমার বইয়ে এক নম্বর নামটা মুহাম্মাদুর রসুল উল্লাহ দিয়েছি তার আখলা তার চরিত্র তার জিন্দগি দেখা কিন্তু এখনকার মুসলমানদের আখলা দেখলে আর আমার মুসলমান হইতে মনে চায় না তাই না কারণ আমাদের ভিতরে কোন মুসলমানিত এখন আর বাতই নাই হাম মুসলমান হ্যাঁ মগর হাম মে মুসলমান ই নেই হামে ইমা হয় মর হাম্মিনী কামনে হামি কি মা হগর হম্মিনিকা মেলনি কবে মুসলমান হবো এখন আল আল এখন মুসলমান হইতে হবে যে ইব্রাহিম বরকে আল্লাহাই কয়ে রু আসলিম ইব্রাহিম মুসলমান হয়ে যাও ইব্রাহিম কয়ে মুসলমান হয়ে গেছি সিগা, ইব্রাহিম বলে মুসলমান হয়ে গেছি আল্লাহ আত্ম আত্মসমর্পণ করে কমপ্লিট হ্যাঁ আত্ম আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছি কখন হইছে মুসলমান আল্লাহ তালা যে বলছেন হও আর ইব্রাহিম যে স্বীকারোক্তি দিতেছি আল্লাহর কথা আর ইব্রাহিমের কথার মাঝখানেও তো একটা সময় আছে ইবাহিম আলাইসালাম নিজের মুখ দিয়া মুসলমান হয়ে গেছি বলার আগে তিনি মুসলমান হয়ে গেছি আগে মুসলমান হইয়া পরে বলতে হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি তো আপ তো সমর্পণ করে ফেলেছি আর আমাকে যদি বলা হয় ভাই নমাজ পড়েন না কেন তুমি মাথায় দেন না কেন দাঁড়িয়ে রাখেন না কেন দিন ধর্ম মানেন না কেন হুজুর চল্লিশ বছর হয় নাই তো এখনো এই যে এরকম বলে না এরকম এখন চল্লিশ বছর হয়নি তো চল্লিশটা বছর হোক পরে বছর হোক পরে নামাজ বলেছে আপনি চান্স পাইবেন এখনো তো মৃত্যু হইতে পারে পারে না কথা বলেন না কেন পারে না আর মৃত্যুকে অস্বীকার করার কোন কথা বলেন না কেন আসে নাকি নাই মুখোমুখি হয় যদি মুসলমান না মরে তাহলে তার মৃত্যু হবে আর এক রকম যে বড় ভয়াবহ অবস্থা মৃত্যুর সময় তার হবে কার মরণ কখন আসবে এটা কি জানা আছে কি বলেন জানা আছে মৃত্যু কিন্তু এমন নিশ্চিত সংবাদের নাম যে সংবাদের অস্বীকার দ্বারা কবর অস্বীকার করে কবরের আজাব অস্বীকার করে নাস্তিক মোরতার আল্লাহ অস্বীকার করে হাসর অস্বীকার করে কিন্তু দুনিয়ার মাটির উপর এমন কেউ নাই যে মৃত্যুকে অস্বীকার করবে নাই এমন কেউ নাই मृत्य आक्यु जगह मरण पाल आकाशे जाए के तला खुलते जो, जो का আজ সেখানেও যাইতে পারে যে গ্লাসের ভিতরী ট্রিবিলিকাঢুকতে পারে না কিন্তু যদিও সুদৌর আকাশ পানে পালাও সেখায় লাগায় সেরি যদিও সুদৌর আকাশ পানে পালাও সেখায় লাগায় সেরি हजरतरा घटना लिखता तफसिल किबना प्रसव कर गोलम आज गोलम आगुन के आदेश कर लो गोलम बहुत घर बात दी टूपी माथाय पागरी गाए लम्बा जमा एक बुजुर्ग गोलामे देखा গোলামে এ বুজুর্গকে সালাম করেছে আসসালাম আহমতুল কই যাও কই যাও কিসের আগুন কাললে আগুন আনতে যাও আমার মনে বাচ্চা প্রসব করবে প্রসব বেদনা উঠেছে আগুন দরকার প্রসব বেদনার সময় আগুন উপকারী হয় এবার আগুন আনতে দেখতেছে পাহাড়ের উপরে আগুন দেখা যায় পয়াগম্বর আগুন আনতে পাহাড়ে গেছে তোর পর্বতে আগুন আনতে চলে গেছে নুর জ্বলতেছি আল্লাহ মোসা আগুন মনে করো না আনাল্ল এখানে আমি আল্লাহর নিজে তোমার লেগে আছি সুবাহ আল্লাহ দুনিয়ার আগুন নিতে আইসিলাম দুনিয়ার নূর নিতে আইসি সুবাহ আল্লাহ আগুন প্রসবে সময় আগুন উবকারী বাচ্চাটা আগুনান আনবার যায় বুজুর্গ এই বাচ্চা এ গোলাম কাল লে গেলে তুই আগুন আনতে যাচ্ছিস জানশী বাচ্চাটা হয়েছে যে কানার আওয়াজ পাওয়া যায় কি হয়েছে তার লেগে এখন আগোনান্তে আনতে জানসনি। এই কন্যাটা এমন কন্যা যে একশো যুবকের চরিত্র নষ্ট করবে তার মানে যে কন্যাটার জন্ম গ্রহণ করেছে এই জেনা করবে বাচ্চাটা এমন একজন এই কথা শুনেছে যার মুখের কথা বড় বিশ্বাস হয়েছে কিছু মানুষ আছে না তাদের মুখ দেখলে তাদের চেহারা দেখলে মনে হয় যে এমন চেহারার মানুষ মিথ্যা বলতে পারে না আছে না कारण मानुषे ने वाले साफ और सततारापोर चेहर চেহারার ভিতরে নেব আর যেহারায় তো আমাদের চাপ থাকে আর নেড়ি বিশ্বাস হয় মানুষে যখন বলেছে একশো যে জন্ম হয়েছে একশো পুরুষের সাথে আগুন না গুলামটা আবার তার মনিমের ঘরের ভিতরে ঢুকেছে দেখে বাচ্চাটা পাশে মনিব, তার মহিলা মালিক পড়ে আছে रक्तम अवस्था पड़ा घर आठ बच्चे छड़ी दिए आगत पेट खड़े पेट नारी घुड़ी बच्चा पेट दिए जो नारी घुड़ी बक्त बैर आरम्भ हो महिला चिट्कार की जन्म मेरे बोलो जी एक्श पुरुष जेना करे क्यों तो कथा विश्वास करबेड़ी जया देखी सी जगह যার কথায় শরীম আল্লাম তারিখ পাই বাইরে যায় দেখে বুজুর্গ আল্লাহর বান্ধাবান্নাই গোলাম তা বিপাকে পড়ে গেছে গোলাম এবার ভেঙে পালাইতেছে তাড়াতাড়ি গোলাম সেখান থেকে দেশ থেকে পালায় অন্য দেশে চলে গেছে অন্যত্র চলে গেছে এমন জায়গায় চলে গেছে যে জায়গার থেকে এ জায়গার দূরত্ব শত শত মাইল চলে গেছে পড়ার পরেও তার কিছুই হয় না আবার অনেক সময় সাধারণ ভাবে একটা স্বাভাবিক অবস্থায় ভালো মানুষের ইন্তরাল হয়ে যায় অনেকের বড় অপারেশনের পরে অনেক দিন বেঁচে যায় হাসপাতাল থেকে ফেরত রায়কতা আব্দুর রহমান হাফিজুর দাউদ্দার কাত ময়মেন সিং এর বড় আলেন উনি ওই হজের সবরের সাথে আছেন। তা আল্লাহর বান্দারে বললেন আল্লাহ বান্দা সামনে করে যখন আবেগ ভরা চোখের পানি ছেড়ে দিয়ে জমজম খেয়েছি আল্লাহ ক্যান্সারের সাথে সাথে ভালো করে দিয়েছে ওই লোক এখনো জীবিত আছে কার মৃত্যু হবে এ খবর আল্লাহ জানেন এজন্য কোন নজান এমন চিন্তা করার কিন্তু তোমার অবকাশ নাই যে তুমি চল্লিশ বছর বা কাল মরতেও পারো अब बुढ़ा बाबा से कार मृत्यु कल्लाने मालिक रहा मदिनत मक्का मक्का चल्लिस बचर पर्त अवस्थान कर मक्का हाय शेष समयटा इमाम मालिक मदिनाए काटाय चिंता करते मदिनार बिरे जाबना জিন্দিগির শেষ তামান্না হলো মদিনার মাটিতে উনি মৃত্যুবরণ করবেন উনার কবরটা মদিনার মাটিতে হবে হাসরের কঠিন ময়দানে থেকে আল্লাহর আদালতে ইমাম মালিক দাঁড়াবে এটা হলো ইমাম মালিকের তামান্না মদিনায় মরবো মদিনায় দাফন হইব মদিনার পয় সাথে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো দেখো হজের মৌসুম চলে আসছে মদিনার থেকে হাজিরা কাপড় পরে পরে যায় আর যদি আমার মক্কায় মৃত্যু হয়ে যায় তাহলে তো মদিনায় ঘুমাইতে পারলাম না তাহলে কি করা যায় তাহলে একটু জানার মেহনত করি মরণটা কবে যদি হায়াত কিছুদিন থাকে তাহলে হজ করে আসুনি দেখ আমল শুনছে ইমামে করতে পারে স্বপ্ন দেখতেছে সরকারে তো আলম নবী মুহাম্মদ করছে আল্লাহর নবী সরকার সকলে দেখা করেছে ইমাম মালিক নিয়ে আল্লাহর নবী এরকম পাচ আঙ্গুল দেখেছে ইসলামী প্রযোজনা প্রতিষ্ঠান আল্লাহ নবী পাচ আঙ্গুল হাত এমনি দেখা চলে গেছে স্বপ্ন ভাইছে ইমাম মালিক ঘুম থেকে জায়গা পরেশান হয়ে গেছে রিস্তা খান করলাম আল্লাহ আঙ্গুল দেখাইল তার মানে কি পাঁচ দিন বাসন নাকি পাঁচ পাঁচ মাস নাকি বছর কি দেখাইল যদি পাঁচ বছর হয় তাহলে যায় একটু ঘুরে আসছে আর যদি পাঁচ মাস হয় তাও তো যাওয়া যায় কিন্তু পাঁচ দিন এলে তার যাওয়া যাবে না আল্লাহর যেহেতু পাঁচ আঙ্গুল দেখা নিজের গুলাম নিজের খা দেন কে দেখে বলতে আমি স্বপ্ন তোকে দেখেছি আল্লাহর আমাকে পাঁচ আঙ্গুল দেখাইছে বর্তমান জমানার স্বপ্ন সম্রাট ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার কাছে চলে যাও তার কাছে যা বলবা ও আল্লাহ ইবনে সিরিন नबीन गा खाली जैन स्वप्न देखे पाचांग रखा आल्लार नबी तरह आल्लाबी चले ग আগে নাম কও নাম আগে কে দেখেছে নাম বলা তো নিষেধ ইবনে সিরিন বলে নাম না বললে তাহবিরও বলা নিষেধ কারণ আমি জানি এমন স্বপ্ন এই যুগের ইমাম ইমাম বলতে যাও ঘুরে যাও খাদে মার চলে গেছে ইমাম মালিকের দরবারে যা বলে ও ইমাম মালিক ইবনে সেরিনকে বললাম স্বপ্নের জানতে চাইলাম তিনি বললেন কে স্বপ্নে দেখেছেন নাম না বললে তিনি বললেন এমন স্বপ্ন ইমাম কি আপনার নামটা বলবো না ইমাম মালিক কয়েক গোপনার রায় খেলা কি যায়নি ঠিক আছে যাক নামটা বলে দাও আর তাবির কি বলে এটা যায় না আস খাদে চলে গেছে যা বলতেছে তাবির বলেন হ্যাঁ ইমাম মালিক দেখেছে ইমাম মালিক দেখেছে সবচেয়ে বড় আলেমকে স্বপ্নে দেখেছে পৃথিবীর শ্রেষ্ঠ আলম হলো সরকার নবী মোহাম্মদ আল্লাহ নবী পাঁচটা জ্ঞান এমন আছি যার খবর দুনিয়ার কোন পয়াগম্বরও জানে না তুমি ওইটা জানার চেষ্টা করো না কি পাঁচটা জ্ঞান কি আল্লা আল্লাহ তালা ওই জিনিসটা পা এলিমের খাজানা আল্লাহর রসুল দেখা দিছে কোনটা এলিমের খাজানা কয়ে আল্লাহ وينزل الغيث ويعلم ما في الأرحام إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت اللہ قلب واسطاقا نزر قسر لك السن যে জ্ঞান দুনিয়ার কোন নবিরো শরীরে দেয় নাই ওইটার কোন মানুষকে কেমত পর্যন্ত ওই পাঁচ জ্ঞান দুনিয়ার আর কাউকে জানানো হবে না কাউকে জানানো হবে না কি এক নম্বর কে কবে হবে এটা কে জানে বৃষ্টি হবে কে জানে আবহাওয়া জানে কয় সম্ভবত হইতে পারে না হইতে পারে হ্যাঁ অমুক বঙ্গোপসাগরের তো কেন আল্লাহ যেখানে চাইবেন সেখানে দিবেন তাছাড়া বাতার দিয়া বৃষ্টি সারা আর একখানে নিয়ে যাইবেন ও আলমা মায়ের পেটে পানি ওটা কি ছেলে নামে কে জানে আওয়াজ করে জানা যায় জানা যায় তখন জানা যায় যখন আর কিছু করা যায় না করে রেডি করে দিলাম তারপরে দেখাইলাম রেডি করার আগে যদি দেখা তাহলে তো ভালাই দিবি এমন টাইমে দেখাইলাম যদি কিছু করার থাকা অবস্থায় জানতে পারতো তাহলে কারোর সাপটা মেয়ে হইতো না অনেকের সাত মেয়ে আছে না সাত মেয়ে আছে ছেলের আশায় আশায় সবটা মেয়ে হয়েছে ভিতরে কে জানে আওয়াজ করে জোরে বলেন কে জানে আল্লাহ কেউ জানে না কে কোথায় কোন লুকমা খানা খাবে কারুকমা কোথায় কি আছে আল্লা ছাড়া আর কেউ জানে না রেডি করে এমন এমন সময় বসছে ভাত ভাতমা খাইছে রাই চলে গেছে আর এক জায়গায় দেয়া খানা খেয়েছে কার রিজিক কোথায় আছে সে জানে না আল্লাহ জানে কোন জায়গায় কার কোন রিজিকটা রয়েছে আল্লাহ তালা জানে কোন মানুষ কোথায় কখন মারা যাবে এটাও কে জানে জোরে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন কে জানে আল্লাহ জানে কার মৃত্যু কোথায় হবে সেটাও আল্লাহ জানে যুবকে তো বাচ্চার পেটের ভিতরে ছড়িয়ে একটা মারছে মারে ফোলা কিন্তু মৌতের মালিক তো আল্লাহ তালা মায় সুই আর সুতা দিয়া নারী ঘুরিগুলা বাচ্চার পেটের ভিতরে দিয়া একটু শিলাই দিছে আল্লাহর কুদরতে আল্লাহ করে আল্লাহ জানে জিরো থেকে অনেকে হিরো হয় না ওই রকম থেকে হিরো হয়ে গেছে বহু টাকার মালিক হয়ে গেছে বাড়িতে অনেক টাকা পয়সা পাঠাইছে বিরাট বড় রাজপ্রাসাদ বানাইছে বাড়ির মুরব্বীদেরকে চিঠি লেগেছে বাবা মা অনেক টাকা পাঠিয়ে দিলাম বাড়ি ঘর রেডি করেছেন চিঠি লেগেছে আমার জন্য সুন্দর তালাশ করে বের করেন এমন একটা কন্যা তালাশ করে করবেন যে আমার প্রাসাদের সাথে মা নাই মুরব্বীরা খোঁজা একটা মেয়ে রেডি করেছে যে মেয়েটা এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে जख घुम से बीबी पेटर मध्य देखे बिराट बटा दग बीबीर बीबीओ तुम्हारे काटा दग टा देखा जाए दगटा कीसर दाग खिला गागारे गई दाग गुल সে গুলাম কোথায় আছে জানা নাই সে তো মারার জন্য যেহেতু জীবিত রয়েছে তাহলে তো আমার আরো কিছু জানার আছে নিজের বিবিকে বলে বিবি তুমি যদি সেই কন্যাই হয়ে থাকো যে মায়ের কোলে জন্মের পরেই তোমার পেটে কোন গুলামের ছুরি মেরেছে আর আল্লাহ তোমার রেখেছে তুমি যদি সেই হয়ে আটা সংবাদ নাও। কন্যা তোমার পেটের মধ্যে ছুরি মেরেছে সেই গোলামটাই হইলাম আমি আমি তোমার পেটে ছুরি মেরেছিলাম কিন্তু গবীদি কিনলেকে তোমার পেটে আমি ছড়ি মারছিলাম জানো चरित्र नष्ट जेनिचार कर हालांकि कारण नृत्यु बुड़ लोकटार एक भविष्यवाणी तो वास्तव पाइल पुरुष तुम्हें जेंा कर কিন্তু তোমার মৃত্যুটা একটা মাক্রসার কারণে কেমনে হবে এটা আমার একটু দেখার আছে বুড়ো লোকটাই বলেছে একটা মাক্রসার কারণে কি তোমার মৃত্যু হবে তহবার পরে তো আর কোনো গুণা থাকে না আমি খালি স্তবা করে নিলাম আপনি আমাকে আপনার বন্ধনে রাখুন আল্লাহ তালা তাকারীকে মাফ করে দেয় আপনিও আমাকেও মাফ করে দেন माक्रसा ढुकार सूझ नामी एर प्रसाद छापर का से घर मध्य निजे बी राखे घर मध्य सुंदर भा लालन पालन करुहुम कारो मृत्यु जख आ जा মৃত্যু এক সেকেন্ড আগেও আসবে না মৃত্যু একদিন তার এসে গেছে। আর স্ত্রী ঘুমায় রয়েছে ঘুম থেকে জেগেছে হঠাৎ করে স্বামী নজর করে তাকা দেখে সাদের উপরে একটা মাকা যায় মরণ থেকে যতই পালা মরণ তোমায় লইবে ঘিরি মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি যদিও শুধুর আকাশ পানে যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় শিরি যতই পালাবে মৃত্যু থেকে পালাবার উপায় কারণ নাই আপনার আমারও উপায় নাই মরণ থেকে পালানোর নাকি আছে কি কারণ ধরে আওয়াজ করে বলেন আসে না কি ধরে বলেন আসে সবার কিন্তু মৃত্যুর দুয়ারে দাঁড়াইতে হবে আল্লাহ কথাটাই বলতেছেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো সাবধান সাবধান সাবধান মুসলমান না হয়ে কিন্তু তোমরা মৃত্যু বরণ করো না তার মানে মৃত্যু বরণ করার আগে তোমরা মুসলমান হয়ে যাও আবার গোপন করে কার মৃত্যু কোথায় হবে কখন হবে তাও কারোর জানা নাই তার মানে খবরটা শোনার সাথে সাথে এখনই তবা করে কামিল মুসলমান হয়ে যাও মুসলমান হওয়ার সময় কখন জোরে বলেন কখন এখন কখন জোরে বলেন আবাস করে জোরে বলেন কখন এখন এক এক মিনিটও পড়ে না এই এখন এই কয়েকটা বাজে রাত্রি এতটাই আমরা জানলাম যে আমাদের মুসলমান হয়ে মৃত্যুবরণ করা দরকার রাত মুসলমান হয়ে গেলাম এটার নাম মুসলমান মরার আগে এখন মুসলমান হইতে হবে যদি এই মৃত্যুর স্মরণ করার থাকে তাহলে তার অপরাধ হবে না মৃত্যু তার কাছে আসবেই मृत्यु माक्रसा साधे लगा माक्रसारेराप बीबी बोलते स्वामी की এই মাকায়নি আমার মারবে এমন কত মাক্রসা বাইরে ভাঙলাম কত মাত্র বিষে দিয়েছে হাইসা হাতে একটা লাঠি মিয়া নিজের হাতে মাত্রসার বাড়ি দিয়ে ভেঙে পেড়েছে জীবনে বহু জাল ভেঙেছি আসলে ওই মাকড়সা এই মাকড়শা সেই মাকড়া তার মৃত্যু পাঠায় দিয়েছে লাঠি দিয়া বাড়ি দিয়া মাকরসাটাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছে লাঠির দ্বারা গোটা দিয়া মাকরসাটাকে মেরে ফেলেছে মারতে মারছে রাগ আর আছে না माक्रसार मा मत मा मा एक, मा एक विषाक्त पदार्थ पायर भेतर दिए ढुके साथ जला मारा गए नृत्य दाराइते सकने छाइप नित्य नामक आ नबी मृत्यु मृत्यु बुजुर्गरा चक्षु बंद कर मोर तबा कर मृत्यु मृत्यु মৃত্যুর স্মরণ বেশি বেশি হওয়ার এবার আল্লাহ রসুল বলেন মৃত্যুর স্মরণ হয় না জানাজার নামাজ গেলে মৃত্যুর হবে। আর কি করবো মৃত মানুষ মরে গেছে তারে গোসল দাও গোসলের মাধ্যমে মৃত্যুর স্মরণ হবে আমাদের দেশের নিয়ম হলো আমরা মানুষ মরে গেলে পরে নিজেরা গোসল দেই না ঠিক কিনা এটা নিয়ম হয়ে গেছে না অথচ বাপ মরে গেলে সন্তানের জন্য জরুরি সন্তান বাবারে ডইলে ডইলে গোসল দিবে সন্তান মারা গেলে বাবায় গোসল দিবে তাহলে ওই বাবের জীবনে আর গুণা হবে না সন্তানের পিতার নাচ ধরে ধরে গোসল দিবে তাহলে এই সন্তান বাবার মৃত্যুর মাধ্যমে গুণা করা ছাড়বে গুণা করতে পারবে না আমরা কি করি পুরা গ্রামের যত মনা মানুষ আছে তাগর গোসল মাত্র দুই তিন তিনজনে দেয় এরা মানুষ দিতে দিতে এদের রুহ মরে গেছে এরা আরো দুয়া করে যে আরেকটা মরে না গেছে গোসল দিয়ে এদের মৌতের কথা কারণ গোসল দেওয়া এটা তাদের তেজা আর ব্যবসায় পরিণত হয়েছে ঠিক না এরকম হয়েছে না কবর খোঁড়া কিছু মানুষের ব্যবসায় পরিণত হয়েছে যে তাগরে দিয়ে কবর খোঁড়া তা টাকা দেওয়া হয় गोसल गा जाए गोसल दीबिंता करना गेलगा बाबा सन्तान के गोसल दिए दिवस चोर सामने मध्य गोसल दे हाथ कम पे चल्लिस दिन गुना करते गोसल दीते कुनो देखा फैलाए कखो मृत्यु पायखाना पेशा बेरो जाए রক্ত বের হয়ে যায় মুখ হয়ে যায় যে গোসল দিল সে যদি নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন মুখটা বাঁকা হয়ে গেছে হাত দিয়ে টিপা টিপা যদি মুখটাকে সোজা করে দিতে পারে আর যদি মশারির মৃত্যুকে বেরোয় আসে বলে আলহামদুলিল্লাহ কত সুন্দর মৃত্যুরে হয়েছে তাইলে আল্লাহ তার কমপক্ষে সত্তরটা দোষ গোপন করে ফেলাবে কোন কিতাবে আছে যে ব্যক্তি আল্লাহর বান্দার দোষ গোপন করে ফেলাবে হাসরের ময়দানে আল্লাহ তার দোষ গোপন করে তাকি আল্লাহ স্মরণ হবে জানাজার নামাজ পড়ো মানুষের কবরে যে মাটি দাও মুরা করো বৈশা বৈশাখ মৃত্যুর মুরা করো কবর জিয়ারত করো চক্ষু বন্ধু করে চিন্তা করো যে ওইখানে কেউ ঘুমাইছে ফুল নিয়ে যারা মৃত্যুর স্মরণ বেশি বেশি করবে তাদের গুনা খাতা হবে না তাদের মুসলমানিত্বের হেফাজত হবে মুসলমানিত্বের হেফাজত হবে এই আল্লাহ তারা বলতেছেন সাবধান মুসলমান না হয়ে কিন্তু তোমরা মরোনা মুসলমানের মৃত্যু কিন্তু একরকম বেদন করছেন কেউ যদি মুসলমান হয়ে যেতে তার মৃত্যু হবে কেমন মায়ের বলে সন্তান দু উৎপাদন করতে করতে ঘুমায় গেলে যেমন আরামে ঘুমা যায় এত মানুষ যদি মুসলমান হয়ে যায় তাহলে তার মৃত্যুটা এমন হবে যে সে জান্নাতের বিছানায় কালেমা পরতে পরতে ঘুমা যাবে আর যদি মুসলমান না হয় তাহলে কত কষ্ট হবে কষ্টের একটা মৃত্যু তার হবে ওই যে এক লোক দরজা বন্ধ করে জেনার কাজী ব্যস্ত হয়ে গেছে এমন সময় নেতার ঘরের দরজায় কে যেন আবার দিতেছে দরজা খুলো দরজা খুলো নেতা জেনা করতেছে নিজে একটা যুবতী মেরে উলঙ্গ করেছে ব্যস্ত এ কথা বলে বিদায় হইতে বলতেছে কিছু সময় পরে দরজার দরজায় দাঁড়ানো জিনিস সে বলতেছে আমি এমন এক আগন্ত কাছি যে কারোর দরজার থেকে জামেলা দেখলে পরে আর ফেরত যায় না রে আমার নাম আজ দরজা না খুললেও আমি ঘরে ডুবতে পারি উলঙ্গ করেছে অংশগ্রহণ করবে ঠিক ওই সময় আজরা দরজায় দাঁড়ায় ডাকছে দরজা খুলো সময় নাই খুলবে না চলে যাও আজ ঘরে ঢুকতে কিন্তু দরজা খুলন লাগে না আজরায়েল ঘরের ভিতরে দুইটা জালেমের চুলের ভিতরে ধরে টান দিয়ে দাঁড় করাইছে এমন অবস্থায় তার জান বের করেছে যে কষ্ট আর কষ্ট কেমন কষ্ট কিতাবের ভিতরে আছে যখন করে করে করে। আজকার বান্দা হয় বড় আরামের সাথে যান বের করে যায়। কেমন যেন মায়ের ফলে কুমায় যায় যে এক মুসলমান যাইতেছে মাথায় তরকারির বুঝা বলে আমি আজ্রাইল নার মুসলমানে মুসকে হাসিয়া দিছে হাসা দিয়া নিদের মাথার তরকারির বোঝাটাকে নামায়া ফেলছে নামায়া ফেলে বলে আমি আমার তরকারি গোজাটা নামাই যে কোনো সময় আমার মৃত্যু হইতে পারে কারণে আমি অজুপের গড় থেকে বাইরেছি আজয়েল ভাই আমার এখনো ওদু আছে বা ওদু ওদু করে ঘর থেকে বেড়েছি আমার গলার গামছাটা আমি একটু কেবলার দিকে লিখেল বুঝছি আপনি তো আমার নিয়েই যাইবেন আজের ভাই ওজোর হালতে আছি কেবলামুখী হয়ে যে দাঁড়াইছি ওই সময় সেজদার হালতে আপনি আমার জানটা বাইর করে লয়ে যেন আমি যে মুসলমান আমার দিন দিকে কোনো যদি কবল না হয় আমার মৃত্যুর চিত্র যদি আমি কিন্তু মুসলমান আমার জীবনের কোনো আমল কবল না হইলেও মৃত্যুর সময়ের শ্রেদার বরফতে তুমি আমাকে মাফ করে দাও তুমি আমাকে জাহা নামে দিও না মুসলমানের মৃত্যু হয় এবাদতের হালতে হয় তার অবস্থায় জান্নাতের বিছানায় ঘুমায় পড়েছে জানতা আল্লাহ তাল আসন সাথে বের করে নিয়ে গেছে আর যদি গুণাকারক হয় তাহলে তার অনেক কষ্ট হয় কিতাবের মধ্যে আছে জাননীতি ইদ্রিস পয়গম্বর যে শখ করে মৃত্যুবরণ করেছি তার শখের মৃত্যুতেও কিন্তু একটু দোস্ত পাত চাই দোস্তি কর্ম বন্ধুত্ব পাতেনা অনেক সময় হ্যাঁ কথা বলো না বন্ধুত্ব পাতেনা আজরা বলতে চা আল্লাহ আমার তোমার ইদরিস বড় পছন্দ হয়েছে আমি যা তার লোক বন্ধুত্ব করি না কিন্তু তুমি আজরা ইস যেহেতু আমার সাথে দোষী করতে চাও কয়েকটা শর্ত আছে আমার শর্তগুলো পুরা করলে আমি তোমার সাথে বন্ধুত্ব এক নাম্বার করবরাইল তুমি তো মানুষ মারো মৃত্যু যন্ত্রণা যন্ত্র আমাকে দেখাইতে হবে। আমাকে এখন তুমি মারবা মাইরা মরার কষ্টটা আমাকে দেখাইবা তারপরে একটা শর্ত পুরা হবে এমন আরো দুইটা আছে এরকম তিনটা শর্ত পুরা করলে পরে আমি बढ़ते मायरा देख अनुमति दी मायर लाइफ ठीक है जेहतर मृत्युर ठीक है मारो मायरा रोहटर भरे ढुकया दी বাই করো ঢুকাইবা মারছে জাহান নামের আজাব কিরকম এটাও একটু দেখান লাগবো জাহান নামের ভিতরে ঢুকাইবা বাইর করবা আল্লাহ জাহান্ন দেখতে চায়। দেখাবো ভিতরে ঢুকাও বাইর করো ঢুকাইতে বাইর করছে मृत्यु मानुषे एक बार ही जहां नामे जाए जानना आईसीबार नान्ना चले जाओ শখের মৃত্যু এই দৃশের শখের মৃত্যুতে কিরকম কষ্ট হয়েছিল জানো কেমন কেমন একটা তাজা ছাগলকে যদি পেছনের দুই পায় যদি এটা উপরের দিকে তাজা ছাগলের গায়ের থেকে তাজা চামড়া যদি টেনে কেন খোলা হয় তাজা ছাগলের গায়ের তাজা আমরা তাই না খুলতে যদি এক তাম দিয়া যদি নাভি বরাবর নামানো হয় द्वितियालीमन कष्ट शखर मृत्यु तेजे लक्ष लक्ष गुण बस कष्ट बेईमान है कैमन कष्ट हारे দেইমানের মৃত্যু করো ভয়ানক আর যদি কেউ মরারা মুসলমান হইতে পারে তাহলে তার মৃত্যু আছেন এই জন্য আল্লাহ আদেশ করতেছি হাকি ও মুসলিম মুসলমানদেরকে বলতেছে ও ইমানদারের রাহ কি ভয় করার মতো ভয় করো मुसलमान ना क्यों मृत्युबरण कर दयापुर अल्लाह तला के सक मृत्युबरण कर आगे मुसलमान हार तो बोलें आवाज कर शुरू अंशे किसलमान बे क्या क्या क्या बसिश कर इन्सा अल्लाह इंशाला कारण कार मृत्यु क्या कथा ना क्या क्या कब मृत्युना ती मुसलमान होते মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কিন্তু আল্লাহর কাছে ভেতরে অনেক বড় গ্যাপ ইমানদারি তো কালেমাপাড়ার নাম মুসলমান হইতে গেলে পূর্ণাঙ্গ ইতিবা লাগে আল্লাহ তালা যা যা করতে বলেছেন তা তা করতে হবে আল্লাহ যা যা বলেছেন তা সব ছাইরা মুসলমান হইতে হবে ঠিক কিনা ধরে আওয়াজ দিয়ে বলেন আরো ধরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ধরে বলেন আনুবত্যের চূড়ান্ত পর্যায়ে একটা মানুষ হয় মুসলমান নামের রব থেকে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নে तेरे करम से हुआ जो कुछ होगा तेरे करम से ही होगा सबाय इस्तिगफार करें अल्लाह ताला আমাদেরকে দিক এবং কামিল মুসলমানি আল্লাহ আমাদেরকে নসীব করুন সবাই আওয়াজ করে ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তাওবি ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম أستغفر الله ربي من كل ذنب وطوب إليه لا حوله لا قوته إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم শুহা নত করেছি আমরা ক্ষমা তুমি করিও বন্দা ছ বন্দি নাই শেষ করেছি জিন্দগি আখেরাতির বিচার দিনে পাপী ধর কি রহমান রহিম নামে নিয়েছি আল্লাহ তোমায় কেমন করে আমাদের ক্ষমা তুমি দাও রহতি পরক তোমার কালাদের একটি আয়াত मुसलमान मृत्यु बरण करते मालिक आलोचना शेषे भिक्षुक मत दुईटा हाथ बड़ा महबीले बहुम हजरत नीचे बसा दुल पाक मुरब्बी बुरा बुरा बाबा बस बसे आलोचना शुनेसी যুবকদের বিরাট বড় একটা সামিল হয়েছে মেহেরবানি করে আমাদের সব সবগুলো অভাব করে দাও আল্লাহ আমাদের জিন্দগিতে তুমি বরকদান করো রহমান করো আলমুলামার হায়াত বনা দাও আল্লাহ বুড়ো হজরত আবুকার হজরত হজরতা বানাও আল্লাহ রেকার মনের কি আছে বেথা সব তুমি কবুল করে লো বেপনাকে পনা দাও বে রুজিকে রুজি দান করো আল্লাহ জেন্দাগির এমন কোন মুনাজাত বাদ দেয়নি যে মোনাজাতে মা বাবার কথা তোমার দরবারে বলিনি নিজের হাতে অনেকে নিজের মা কবরে রেখেছে নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রেখেছে জেন্দাগিতে কোনদিন আব্বা বলে একটা ডাক দিতে পারবে না জেন্দাগীতে কোনোদিন মা বলে একটা ডাক যারা দিতে পারবে না রাব্বের কারিম যাদের আব্বা নাই আল্লাহ আল্লাহ ওই যে বাপের জানাজা পড়ছিল চোখে ফাঁড়ি জানাজারেছিল আল্লাহ কখন সরা বারবার আব্বা আব্বা বলে ডেকেছিল মা মা বলে ডাকছিল চেহারাটা কবরের ঘরে গেছে গা আর কোনদিন সামনে আসে নাই আর কোনোদিন আদর যত্ন করে নাই হাজার ডাকলেও কোনোদিন আর জবাব দিবে না আল্লাহ আদরের বা আদরের বাবা তারা নিজের হাতে নাড়ায় দাও বেশি বেশি খেদমতো বিজ্ঞান করো এ আল্লাহ জিন্দগিতে বরগোদান করো আল্লাহ জানিনা না কোন দোকানের রেডি করে রেখেছ কোন ছবির বাসনা জানি গেছে ইয়া আল্লাহ মৃত্যু আমাদের কাছে পাঠানোর আগে আমাকে মুসলমান বানাই দিয়ে আল্লাহ আমাদের মুসলমান করো ও তোমার গোলাম হওয়ার যোগ্যতা আমাদের সকলের দাও ইয়া আল্লাহ অনেকে দোয়া চেয়েছি এলাকার মহাবুরব্বী যারা দোয়া চেয়েছি সকলের হকে দোয়া কব করে দাও ইয়াল্লাহ আমাদের সুন্নতির আমল দান করো সুন্নতের যজ্ দান করো সে বিদাত থেকে দনে দনে তুমি আমাদের সকলের বাচ্চাও রব্বে করিম্লাহ রব্বে করিম ইসলামের দুশ্মন যারা কোরআনের দুশ্মন তাদের তুমি হৃদায়ত দিয়ে দাও রব্বরিম এ মাহিল যারা আয়োজন করেছে এই এলাকাবাসী বড় মেহনত করে মাহফিলের আয়োজন করেছে যারা মা পিটা পয়সা বুদ্ধি দিয়েছে সর্বপরি হাজিরা দিয়ে যারা মা পিটা প্রাণবন্ত করে যত পলাম তার থেকে ধরে ধরে তুমি আমাদের সকলের আলাল সোভান সুপ্রিয় শ্রোতা হুদা ডট এর পক্ষ থেকে আপনাকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ইসলামী হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ধর্ম এ ধর্মের জালায় আগমন করেছে সকলেই ছিল শান্তির সন্তান পেয়েছে বিভিন্ন কাবী সাহেবদের পথে পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াজ হত্তানি ওলামায় তেলামের বিভিন্ন ওয়াজ হাম ক ন ইসলামী সঙ্গীত এলবাম ওবৌমি মাদ্রাসা দ্বারসি কিতাব সহ বিভিন্ন ইসলামিক বই ইসলামিক ওয়েল পেপার ইসলামিক এপ ইত্যাদি করতে এবং ইসলামিক প্রবন্ধ নিবন্ধ ও গল্প উপন্যাস করতে এবং বিভিন্ন মশালা মশাইল জানতে ভিজিট করুন মার্কাজুল কুদা ডট কম এ ধন্যবাদ